বর্ণনা এই গ্রন্থটি নিয়ে এই গ্রন্থটিতে আমাদের ইমাম প্রথমেই তার আলোচনা করেছেন ইমানে আলোচনা করেছেন এরপরে তাহলে তিনি শুরু করেছেন জগতের সবচেয়ে যা না হলে মূল্য নেই এবং আল্লাহর কাছে কোনো রকমই কিছু আশা করতে পারে না এই জন্য দিয়ে একটা মানুষের আকিদার শুরু করতে হবে এটা আর সাল্লাহাম নিজেও শিখিয়েছেন এবং তিনি নিজেও সেটা করেছেন তিনি সমস্ত দাওয়াতের মূল ছিল তাহিদের তিনি নয় শুধু पूर्वी समस्त नबीरा एक ही दावा दिए देखते ही मूलत समस्त नबीर दावत चाबिकाठी ए दावा दिए शुरू कर महम्मद रसुल्लाम जीवन पर्व दावत दिए विशेषकर मक्का जतदी छे तीन तरह प्रथम প্রথম এবং শেষ কাজ ছিল প্রথম দশটি বছর তিনি শুধুমাত্র তাহলে দাওয়া দিয়েছেন তখন পর্যন্ত হজ ফরজ হয়নি জাকাত ফরাজ হয়নি সওম ফরজ হয়নি এমন কি সলাতও ফরাজ হয়নি প্রথম দশটি বছর তারপর দশ বছর পরে যখন আল্লাহতালা তাকে ম্যারাজের রাত্রিতে ডাকলেন তখন তাকে সালাত ফরজ করে দিলেন এর অর্থ হচ্ছে এর আগে পুরো সময়টায় তিনি তাহিদের দাওয়াত দিয়েছেন এবং পরেও এই তাহিদের দাওয়াতেই রসুল্লাহ সাল্লা সাল্লাম প্রতিষ্ঠা করার জন্য তার সাথে সাথে সালাতের আল্লাহ ব্যবস্থা করেছেন কারণ সালাতের ভিতরে তাহিদ রয়েছে জাকাতের ব্যবস্থা করেছেন জাকাত তাহিদ রয়েছে হজের ভিতরে তাহিদ রয়েছে এবং প্রত্যেকটি আবাদতের মধ্যে তাহিদের কোন না কোন অংশ রয়েছে এটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারি ताहिदा हमसे आबादतर बारे में ग्रहणजुक्यो ना भावना स्पष्ट बुजते जखी को आलोचना कर देखें मुखे हाथ कर्मकांडे हमको अंतर दिए हम आल्ला तलादे कृति दीते ही हम रसोल्लासलम के प्रणार मूल उद्देश्य এবং সেটা সমস্ত নবীদের প্রেরণের মূল এবং এই জন্য আল্লাহ তালা যুগে যোগে যুদ্ধ পর্যন্ত জাহেজ করেছেন বৈধ করেছেন এই কারণেই আল্লাহ তালা অনেক অনেক পিতাকে পিতাকে তার সন্তান থেকে আলাদা ঘোষণা দিয়েছেন আবার অনেক সন্তানকে পিতা থেকে আলাদা হওয়ার ঘোষণা দিয়েছেন ইব্রাহিম আল্লাহ ইসলাম তার পিতা থেকে আলাদা হয়েছেন এ তাহিদ না মানার কারণেই আর আবার আবার নুয়া আল্লাহ তার সন্তান থেকে আলাদা হয়েছেন তাকে তাহিদ না মানার কারণেই स्त्री कख कमेर प्रमाण हम आलम तरह स्त्री के कारण कर लुथर पर कारण तरा क्यों ही ইমান ছিল না সহিদার বা সহি প্রবেশ করবে তার চাচাকে এত ভালোবাসতেন কিন্তু এই তাহিদের ডাকে সাড়া না দেয়ার কারণে শেষ পর্যন্ত তাঁকেও আবু তালাবকে জাহান্নামে যেতে হবে রসুলের পূর্ব মধ্যে কেউ জানাতে যেতে পারবে না যদি না তারা ইমানের ফোত থাকে সুতরাং গেল যে दरहीद हम सबकिल माइल फलक एवं ममिन जीवन पार्थक्य खड़ी एक रेखा चले आसने एक जन्मग्रहण कर क्यों जान्ना जाओ जहां नामे क्यों पक्षे थकेम भाई अस्पताल विपरीत अनेक समय करते क्यों पारे ताहिदे आलोचना नहीं लम्बा आलोचना करहिद कि रबियत की কিভাবে প্রতিষ্ঠা হবে এবং আল্লাহ তালার নাম এবং গুনাবলীর সিফাতগুলো বিস্তারিতভাবে তিনি আলোচনা করেছেন এগুলো এবং সাথে সাথে তিনি আল্লাহ তালার আফালগুলো আলোচনা করেছেন সেগুলো আমরা স্বীকরিয়ে দেব সেগুলির সাথে আমাদের ইমানের কি সম্পর্ক রয়েছে সেগুলি আমরা জেনে নিয়েছি এখন আমরা জানবো যে কোন কাজ করলে আমাদের তাওহিদ নষ্ট হয়ে যাবে আমাদের তাহিদ আমাদের তাহিদ আর ঠিক থাকবে না আমাদের ইমান ঠিক থাকবে না আল্লাহর ইমান আমাদের ঠিক থাকবে না সেই জিনিসগুলো আমরা জানবো আমাদের ইমামের কথায় আমাদের ইমাম বলছেন ইমাম আবু জাফর আবু আবু জাফর তহাবির রহমতুল্লাহ বলছেন ওয়াল ও আনিল আন্দাদ দুটি শব্দ তিনি ব্যবহার করেছেন একটি হচ্ছে আব্দ একটি হচ্ছে আন্দাদ তিনি সম্পূর্ণ সবকিছুর উপরে তার অবস্থান উপরে মতায় আরেক অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে বিমুক্ত অর্থাৎ এই গ্রহণ করা থেকে তিনি সম্পূর্ণ সম্পূর্ণরূপে মুক্ত কি আদ দুই দত্ত হলো কোন বিপরীত কিছু দাঁড় করানোর মধ্যে অর্থাৎ কেউ যদি বলে যে আল্লাহ তালার বিপরীতে আরেকজন আল্লাহ দায়ের করাচ্ছি বা আল্লাহ বিপরীতে কোন আরেকজন ইলা দায়ের করাচ্ছি আল্লাহ তালা তা থেকে সম্পূর্ণ রূপে মুক্ত সোভানাহু বা তাহম্মাই শ্রীকুন তারা যা করে তারা যা বলে যা গুণান্বিত করে তা থেকে আল্লাহ তালা সম্পূর্ণ মুক্ত তিনি তা থেকে সম্পূর্ণ উপরে এগুলি শরীর থেকে তিনি সম্পূর্ণ উপরে কারণ এগুলি আল্লাহ তালা গ্রহণ করেন না কোনো অংশ তিনি কখনো গ্রহণ করেন না অংশীদার অংশ থেকে তিনি মুক্ত সেগুলি থেকে তিনি সম্পূর্ণ পবিত্র সেগুলো তিনি অনেক উপরে অবস্থান করেন তিনি এটাই হচ্ছে ওহ মোতালিন আনিল আব্দি দ্বিদ তিনি গ্রহণ না সুতরাং আল্লাহ তালার কোনো দিদ নেই দুই হচ্ছে যে তার বিপরীতে আরেকজনকে দাঁড় করানোর কোনো সুযোগ নেই যেমন করেছে যেমন করেছে বিপরীতে আরেকজন ইলা আছে তারা আল্লাহ তালাকে বলেন ইলাহুল খায়ের কল্যাণের ইলা আরেকজন হচ্ছে ইলাহার খা খারাপ মানে অকল্যাণের ইলা তারা আল্লাহকে ইলা কল্যাণ ইলা আর যারা যে যেটা অকল্যাণ এলা তার কেবল আহারমান তারা এই দুইটা সাব্যস্ত করেন আহ আল্লাহ কল্যাণ সবকিছুর মালিক আল্লাহ তালা মানুষের আল্লাহ আল্লাহালা করেন অকল্যাণ মানুষ অকল পৌঁছে ওই সময় যখন মানুষ ভুল করে আল্লাহ তাকে সেটা শাস্তি দেন অথবা তাকে অথবা বিভিন্ন কারণে আল্লাহ তাকে পরীক্ষা করেন সেজন্য তাকে অকলান পেয়ে বসে মানুষ নিজের হাতের কামাই করে অথবা আল্লাহ পরীক্ষা করার জন্য আল্লাহ তালা সেটা করে থাকেন কিন্তু আল্লাহ তালা খালকুল খাল খাই বসার ভালো মন্দ উভয়টাই তিনি সৃষ্টি করেছেন মন্দ সৃষ্টি করার মধ্যে কোন দোষ নেই মন্দ মন্দ কাজ করার মধ্যে হচ্ছে যত দোষ মন্দ কাজটা করার মধ্যে হচ্ছে সমস্যা সেজন্য আল্লাহ তালার বিপরীতে খালকুল খায়ের খালকুশার বলা অর্থাৎ আল্লাহ তালা শুধু কল্যাণ সৃষ্টি করেছেন আল্লাহ বিপরীতে কাউকে ধার করা না সেটা জায়েজ নেই এবং সেটা থেকে আল্লাহ তালা সম্পূর্ণ পবিত্র অনুরূপ ভাবে আল্লাহ তালার আল্লাহ তালার জন্য আরো যারা কেউ কেউ তিন ইলাস সাব্যস্ত করেছে ভিন্ন ভিন্ন ভাবে যেমন বলে থাকে যে একজন হচ্ছে ব্রহ্ম ব্রহ্মা ব্রহ্মা একজন হচ্ছে বিষ্ণু একজন হচ্ছে শিব যারা হিন্দুরা বলে থাকে আল্লাহ তালা থেকে পবিত্র কখনো নয় আল্লাহ তালা তিনি সবকিছু সৃষ্টি করেছেন কোনো ব্রহ্মা নেই কোন শিবও নেই কোন বিষ্ণুও নেই এগুলি সবই মানুষের আবিষ্কার মানুষের বানানো এগুলি কোনোদিন কাউকে কিছু দিতেও পারেনি কোনো গ্রন্থ দেয়নি কথাও বলেনি এগুলির কথা তারা কোনোদিন বলতেও পারে না তাদের মধ্যে আসতে যে জিনিস হচ্ছে অনেকেই মনে করে থাকে যে বেদ বেদ না তারা কিন্তু হিন্দুরা কিন্তু বিশ্বাস করে না তারা বলে বেদ নিজেই একটি স্রষ্টা এবং বলে যে বেদের কোন আগে থেকে আল এবং এখন আছে বেদের কোন আহ বেদের কোনো ইয়া নেই রচয়িতা নেই এটা মিথ্যা কথা কারণ তাদের গ্রন্থে আছে যে অমুক বাক্যটা বলেছেন ঋষি তো এর আগে ছিলেন না আগে অংশ ছিল না। এবং তারা নিজেরা স্বীকার করে যে দশম দশম যে অংশটা দশম মন্ডল ঋগ্বেদের সেটা পরবর্তী সংযোগ করা হয়েছে তারা বলে থাকে যে অমুক মন্ডল যোগ হয়েছে অমুকটা সেখানে অনেকে ভুল অর্থ করেছে ইত্যাদি ইত্যাদি বোঝা গেল যে এটা আগে ছিল না তো আগে যদি না থাকে বেদ নিজে স্রষ্টা হইতে পারে না আবার বেদ আল্লাহর বাণী হতে পারে না বা স্রষ্টার বাণী হইতে পারে কারণ স্রষ্টার কথা সেখানে না কোনো বিষ্ণুর কথা উল্লেখ আছে না শিবের কথা উল্লেখ আছে না ব্রহ্মার কথা উল্লেখ আছে বাক্য বা কোনো বড় লোকদের বাক্য বা তোর কবিতা এর বাইরে আর কিছুই নয় অনেকে কবিতা যারা পূজা করে কবিতা যারা অনুসরণ করে এর বাইরে কিছুই নয় বেদ পড়ে দেখবেন আপনি এর বাইরে কিছু পাবেন না অন্যভাবে উপনিষদ তার মধ্যে সবটাই আত্মা আলোচনা করেছে কোন সিদ্ধান্তে পৌঁছতে পারেনি এ সারা জীবনের শেষ পর্যন্ত এমন কথা আসবে যেখানে আল্লাহ তালা বলেছেন যে ওমা উত্মালা তোমাদেরকে জ্ঞানের খুব কমই দান করা হয়েছে সেটাই তারা বলতে বাধ্য হবে সুতরাং এত কষ্ট করে এত গ্রন্থ লিখলো চোদ্দ চতুর্দশনিষদ দেখলো কিন্তু তারা সেখানে এই বিষয়ে কোন সিদ্ধান্ত পৌঁছতে পর্যন্ত পৌঁছতে পারেনি এবং একক কোন সিদ্ধান্ত আসতে পারেনি এক এক এক রকমের তথ্য দিছে এবং বেশিরভাগই একে অপরের বিপরীত ভুল তথ্যে ভরা সেগুলি তারা সেগুলি নিয়ে তারা আশ্চর্য হয়েছে এবং সেগুলি নিয়ে তারা লিখেছে কিন্তু সেগুলি সেগুলিতে কোনো কিছু বের করা সেগুলিতে কোনো কিছু গ্রহণ করার মত কোনো কিছু আমরা দেখতে পাই না তাদের অষ্টাদশে যে গল্প বিরোধী একরকম লেগেছে আরেক গ্রন্থ ঠিক তার বিরোধী উল্টাটা লেগেছে কখনো কোন হাস্যকর গল্প সেখানে স্থান পেয়েছে যা দেখে বাচ্চারা পর্যন্ত হাসাহাসি করবে এমন গল্প সেখানে স্থান পেয়েছে এর অর্থ হচ্ছে তাদের সমস্ত গ্রন্থ গ্রহণযোগ্য না এবং তাদের ইলা যাদেরকে তারা সাব্যস্ত আল্লা তালীতে যাদেরকে দাঁড় করিয়েছে ব্রহ্মা বিষ্ণু শিব এরা কেউই ই রাখে না এরা সম্পূর্ণ হচ্ছে মানুষের বানোয়াট নিজেরা সেগুলি নিজের নাম দিয়েছে এই জন্য আল্লাহ বলে সুলতান যেগুলি হচ্ছে কিছু নাম যেগুলি তোমরা তোমাদের পিতা নাম দিয়েছে এগুলিকে আল্লাহ সম্পর্কে কোন দলিল প্রমাণ নাজিল করেননি তারা কোনদিন বলতে পারবে না কোন ব্রহ্মা কেউ কেউ পাঠিয়েছেন বা ব্রহ্মা কাউকে বলেছেন করো বা বিষ্ণু তারা শুধু নিজেরা নাম দিয়ে কতগুলো কথা কথা ও এগুলি কোন রকমের সামঞ্জস্যক্রম তারা সে তারা দেখাতে পারবে না বরং তার শেষ পর্যন্ত বলে যত মত তত পথ এটা কোনো আসলে কোন জ্ঞানের কথা নয় কথা জ্ঞানের কথা হল একটি হবে যেটা শুদ্ধ এটা একটি হতে হবে বিশ্বাসের বিষয়ে দুই তিনটা হতে পারে না মানুষ দুই তিনজনকে মানতে পারে না কারণ সৃষ্টি করবেন আল্লাহবাদ আল্লাহ তালা কোনো সন্তান গ্রহণ করেননি ওমা কানাহ ইল্হিন আল্লাহ তালার সাথে আর কোন ইল্হ নেই দিদ আরেকজন কেউ নেই এর বিপরীতে মতো কাউকে তুমি খুঁজে পাবে না যদি থাকতো তার সৃষ্টি নিয়ে আলাদা একটা সৃষ্টি এক জগতের ভিতরে আসি আমরা এই আসমান জমিন সবকিছুর ভিতরে অবস্থান করতে এক সৃষ্টাই সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ তাদের ওলা আলা বারধুম আলা বা একে অপরের সষ্টা মধ্যে মারামাই লেগে যেত যে আমি তার উপর উঠবে এটা কোনটাই হয়নি आसमान जमीन ठीक अवस्था आर अर्थ हे आल्ला तारा एक जन और तीन सबके सृष्टि करम अनद विपरी दर करान দাঁড় করাই সমকক্ষতা নির্ণয়ের চেষ্টা করা হবে কেউ এর থেকে তিনি উপরে তিনি এই সমকক্ষ নির্মাণের নির্ণয়ের মতো এরকম সুযোগ সুযোগ নেই তার সাথে কারো অর্থাৎ এর থেকে তিনি পবিত্র সম্পূর্ণ মুক্ত এবং সম্পূর্ণ উপরে অবস্থান করছেন কেউ তার বিপরীতে দাঁড়ানোর ক্ষমতা রাখে না অনুপভাবে খ্রিস্টান রাজারা। যারা ইসা আলাহ ইসলামকে যারা ইসা আলাহ ইসলামকে আল্লাহ তালার বিপক্ষে দাঁড় করিয়েছেন এবং বলছেন যে তিনি আল্লাহর সন্তান এবং তার আবাদ করতে হবে তিনি তারাও কিন্তু আল্লাহ তাল্লাহকে পরিপূর্ণ ভাবে এরকম সম্পূর্ণ ভাবে আল্লা বলেন না যে আল্লাহ তালার সন্তানকে দার করেছে এটা নয় বরং তারা মনে করে থাকেন আল্লাহ তারাও স্বীকার করে আবার তাদের মধ্যে কেউ কেউ আছে রুহুল কুদুস কে বা পবিত্র আত্মা বা যেটাই বলো সম্পর্ক পিতা পাপ বাপ এবং বেটার মধ্যে সম্পর্ক ছেলে এবং পিতার মধ্যে সম্পর্ক যেটা সেটাকে তারা রুহুল কুদুস নাম দিয়েছে পবিত্র আত্মা নাম দিয়েছে যেটাই হোক তাদের এই ব্যাখ্যা তাদের সঠিক না অনেকেই সে ব্যাখ্যাটাও তারা করতে পারে না কি জিনিস সে तेर ज्ञान नहीं अर्थात विभ्रांतिप्त आल्ला तक तमाम पदभ्रष्ट এরা পদ্ম হারিয়ে গেছে এদের কথাগুলো স্টেশন করতে পারবে না এইভাবে নাই কারণ কোরআন এবং সুননা এইভাবে আসেনি তাদের কিতাবে এটা আসেনি এবং পূর্বর্তী কোনো কিতাবে বলা হয়নি যে তিনজনকে এক করতে হবে এক কে তিন করতে হবে এটা কখনো বলা হয়নি তাহলে তারা এই ভুল পদ্ধতিতে আছে সুতরাং পৃথিবীতে আমরা বুঝতে পারলাম পৃথিবীতে কোনো কিছু আল্লাহ তাল আল্লাহ বিপরীতে দাঁড় করানোর মতো কোনো শক্তি নেই এবং আল্লাহ কেউ দাঁড় করায় আল্লাহ সেটার এবাদত করতে পারে কিন্তু সামনে আর কাউকে আল্লাহকে তার সম্মুখে তার বিপক্ষে অন্য কাউকে দাঁড় করানোর মতো কোনো সুযোগ নেই সেটা থেকে আল্লাহ তালা সম্পূর্ণ মুক্ত যে ব্যক্তি দাঁড় করাবে সে ওইটার আবাদত করবে আল্লাহ তালার এবাদ থেকে সে মুক্ত আল্লাহ তালা এই জন্য হাদিসেব কুদসি সে বলেছেন আনা আগনা সুরা আনি শির মানা আমিলা আমলান আশরা কাফিহে মানি গাই তারু হসির কাহু আমি এই অংশীদারিত্ব থেকে মুক্ত কেউ অংশীদার করতে চাইলে আমি অংশীদারের অংশ আমি নেই না কারণ আমি অংশীদার অংশ যারা দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করে একেবারে অংশ নিতে পারলে খুশি হয় মনে করে যে ও ছেড়ে আমি নিব ও ছেড়ে আমি নিবো ইত্যাদি কিন্তু আল্লাহ তালা বলেন থেকে মুক্ত আমি দরকার নেই আমার তোমরা যদি অংশীদার করো তাকেই দিয়ে দাও এই আল্লাহ তালার বিপরীতে কাউকে দাঁড় কোনো সুযোগ নেই মনে রাখতে হবে আমাদেরকে আল্লাহ তালাই হচ্ছে এমন সত্তা যে সত্যার বিপরীতে কোনো কিছু দাঁড়াতে পারে না কোন দ্বিত তার কোন দ্বিত নেই বিভরীতে কোন কিছু দাঁড়া করাতে পারবেন না যে অমুক কোন সত্তা আছে হ্যাঁ আল্লাহ তাল বিভরীতে আল্লাহ তিনি সৃষ্টি করেছেন যা সেগুলো আছে স্রষ্টা এবং সৃষ্টি এর বাইরে আর কিছু নেই স্রষ্টা হচ্ছেন আল্লাহ स्वीकार करते आल्ला कखो सृष्टिर भावे ना आल्लापरी स्रष्टा सब्यस्त करा जाए मूल स्रोत सब समय विश्वास करते हैं द्वित इमाम वाल এবং আল্লাহ মুক্ত আল্লাহ আল্লাহ সাব্যস্ত করা যাবে না সুস্পষ্ট সুস্পষ্টভাবে। एक बिश नम्बर आयाते आल्ला तला तला तुम्हारा निर्देश सब्यस्त करो ना फला प्रथम निर्देशनाटा প্রথম নিষেধাজ্ঞা এটা প্রথম নির্দেশনা হচ্ছে আল্লাহ একমাত্র আল্লাহর এবাদতের জন্য সমান সম পরিমাণ কোন কিছু নির্ধারণ করা হচ্ছে নিদ এই জন্য বলা হয় আন্দাজ আল্লাহ সুবাহ কোনো কিছু হচ্ছে তার সমপর্যায়ের কিছু নিয়ে আসা বা তার মত কাউকে নিয়ে আসা আল্লাহ কোরআন তার এই মত করা নিষেধ মত কিছু নিয়ে আসা থেকে আল্লাহ নিষেধ করেছেন তিনি বলছেন ফালা আল্লাহ কিছু উদাহরণ নিয়ে এসো না আবার আল্লাহ বলে তার কিছু তুমি পাও আবার আল্লাহ বলেছেন আহাদ তার মতো কোনো কিছু নেই তার সমক কিছু নেই এর অর্থ হচ্ছে আল্লাহ তালে কোনো ভাবেই নিদ সাব্যস্ত করা যাবে না শির আল্লাহ এই নিদ সাব্যস্ত করাটাই হচ্ছে আর দিদ সাব্যস্ত করাটা এই জন্য আমাদের ইমাম সম্পূর্ণরূপে সীরকের মূল পাঠন করেছেন কুপুরের মূল করেছেন নিফাকের যত কিছু মূল উৎপাদন তিনি দুইটি শব্দ দিয়ে করে দিয়েছেন তিনি বলেছেন ওয়াহুয়া মোতায় তিনি দিদ বিপরীত কিছু সাব্যস্ত করবা আল্লাহর বিপরীতে অন্য কোন ইস্ত করবা সেটাও গ্রহণযোগ্য না আবার তার একটি সম্পূর্ণ আদূর্ণরূপে আল্লাহ তাল রুবিয়তের সাথে সম্পৃক্ত এবং আসম সেফাতে সম্পৃক্ত আর আন্দাৎগুলো রুববিয়ত আসম শিফাত এবং উলোহিয়াত তিনটার সাথে সম্পৃক্ত তো দুইটি শব্দ এনে আমাদের ইমাম পরিপূর্ণভাবে শির্কের মূল করতে তিনি সদস্য ছিলেন এবং সেটা চেষ্টা করেছেন আমরা ইনশাআল্লাহ শির্ক বিষয়ে আরো আলোচনা করব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ